সমেসর পানু রে ব্লী শ্রো হে হ সসালামুক রহমতুল আলহামদুলিল্লাহ রবিলাম সলাাতামল সঈদুলমুর সী নবীনা মোহামদলা ও بالله من আম الرجيم সাতআশ আ ওই সব পাপিষ্ট জালেমদের কথা গোনাগারদের কথা বর্ণনা করেছেন যারা ক্যামতের দিন বড়ই আক্ষেপ করবে কারণ তারা রাসুল উল্লা সাহাশাল্লামের পথে চলেনি এতে সমস্ত সব লোকেরা যারা বিরুদ্ধাচরণ করেছে নবীর পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে আংশিক বিরুদ্ধাচরণ করেছে হয়তো মুসলিম কিন্তু শির্কের পথ নিয়েছে বেদাতের পথ নিয়েছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ মুসলিম কিন্তু ফরোজ অজেবে ঘাটতি করেছে কখনো নামাজ কখনো নামাজ নেই হারাম নাজায় কাজ করেছে এটা রাসলের তরিকা রাস্তা ধরেনি ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করেই নি দুনিয়ার অনেক কিছু শিখেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ইসলাম সম্পর্কে ইমানের পিলারই জানে না ইসলামের পিলারই জানে না বুনিয়াদী কথাগুলিই জানে না ইসলামের কোনো প্রয়োজন মনে করেননি আর না হলে পূর্ণাঙ্গভাবে নবীর পথ ছেড়েছে যেমন যারা বড় সির করেছে ইসলামের মধ্যে থেকে অথবা ইসলামের বাইরেই থেকে সিরকুফুরি করেছে অন্য পথ নিয়েছে এ সকল জালেমদের কথা আল্লাহ বলছেন ওয়াইম আলাই স্মরণ করো সেই দিনকে যেই দিন জালেম নিজ হাতে কামড় দিবে হাতের আঙ্গুলে কামড় দিবে। যখন মানুষ দুঃখ কষ্ট প্রকাশ করে আক্ষেপ করে তখন আঙ্গুল কামড়ায় এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে এখন অনেকেই করে হঠাৎ করে উহ যদি আমি অমুক বন্ধু হিসাবে গ্রহণ না করতাম বন্ধু ধর্মীয় বন্ধু হচ্ছে বিদাতি মোল্লা মুসলিম সমাজের বিদাতি মোল্লা যারা শির্ বিদাতের শিক্ষা দিয়েছে ধর্মকে বিকৃত করেছে অপব্যাখ্যা করেছে যদি তাদেরকে মুরব্বী না মনে করতাম বন্ধু না মনে করতাম এরাই মনে হয় আমাদের হিতাকাঙ্ক্ষী সঠিক পথ দেখাচ্ছে এটা না মনে করতাম যেসব যুবকদেরকে সব মানুষকে সাথী সঙ্গীরা নষ্ট করেছে ভালো মানুষ ছিল কিন্তু মদ ধরিয়েছে খুনি করেছে সন্ত্রাসী করেছে চরিত্রহীন ব্যবচারই করেছে তার সাথী সঙ্গীরা যদি তাদেরকে বন্ধু বলে না গ্রহণ করতাম স্কুল কলেজ লাইফে খারাপ ছেলেদের সাথে না চলতাম ভালো লোককে বন্ধু বানাইতাম আক্ষেপ করবে এই রকমই যাদেরকে অসৎ পরামর্শ দিয়ে নাস্তিকতায় লিপ্ত করেছে লিপ্ত করেছে বিধর্মী করেছে নামাজি পরিবারের ছেলে ছিল বেনামাজি বেদিন বানিয়ে দিয়েছে বলবে হায় আফসোস এসব বন্ধু যদি না গ্রহণ করতাম তাহলে এইভাবে জাহান নামে আসতে হইতো না আল্লাহ বলছেন যে ওরা আক্ষেপ করে আরো বলবে লাত আদাল জিক্রি বা আনি উপদেশ আসার পরে উপদেশ থেকে আমাদেরকে এরা এই বন্ধুরা খারাপ সঙ্গীরা পথভ্রষ্ট করেছে মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হচ্ছে অসৎসঙ্গী বাল্যজীবন থেকে যদি কারো সঙ্গী হয়ে যায় অথবা যৌবনকালে স্কুল লাইফে কলেজ লাইফে মাদ্রাসায় খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে গেল চরিত্র নষ্ট করবে এবাদত নষ্ট করবে বিদিন বিধর্মী বানিয়ে দেবে নাস্তিক বানিয়ে দেবে মুরেক বানিয়ে দেবে সব কিছু হতে পারে ওস্তাদ যদি খারাপ হয়ে যায় মাদ্রাসা যেখানে পড়াশোনা করলো সেখানে শের বিদাতের তালিম শিক্ষা যদি হয় তাহলে বরবাদ করে দেবে এই জন্য চিন্তা করতে হবে নিজের ছেলেদেরকে দেওয়ার ক্ষেত্রে যে কোথায় আমি দিচ্ছি তার শিক্ষা অঙ্গ নেই সে চরিত্রবান একজন মুসলিম তৈরি হবে কিনা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে নামাজি থাকবে কিনা আল্লাভ হবে কি সব সময় চিন্তা করতে হবে পয়সা শুধু চান ডাক্তার হলই হলো ইঞ্জিনিয়ার হলেই হলো বেনামাজি বেদিন অফিসার হয়ে ফিরে আসলো উম্মাতে মুসলিমের কী লাভ আছে নিয়ে এই জাতির লাভটাই কি আল্লাহ আলমিন তারপরে সাদ করছেন যে তারা আরো আক্ষেপ করে বলবে ল আনি জিক্রে তারা বলবি যে উপদেশ থেকে উপদেশ আসার পরেও আল্লা ফরুল আলমিনতের দিনে আল্লাহর দরবারে গিয়ে কেস ফাইল করবেন বিচার চাইবেন मानव जर ओब लोकर बिुदे जारा कौर करीम के, के परित्याग कर आल्लापा तक मीमांसा कर विचार कर देवें कैन तुमरा विधान केड़े रसुल तुम्हारे रहमत स्वरूफ छोम हिती छिल क्यों तरह कथा अमान्य करे आल्ला वकाल रसुल रसुल बिया यार रब्बे हे प्रतिपालक इन्ना कौमी निश्चय मानवजाति কারণ নবীকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে পরিত্যাগ করেছে আল্লাহ তুমি বিচার করো কোরআন পরিত্যাগ করা কয়েক রকম আর কোরআনের সাথে জড়ানো তার বিপরীত কয়েক রকম যেই ব্যক্তি কোরআন একাডিমে বিশ্বাস করল না যে আল্লাহর বিধান আসমানি সিলেবাস প্রত্যেক মানুষের জন্য ফরজ যে এই কোরআনকে আল্লাহ প্রদত্ত বিধান এবং শেষ বিধান বলে বিশ্বাস করবে বিশ্বাস করলো না কোরআন পরিত্যাগ করল কোরআন বিশ্বাস করার পরে কোরআনের শিক্ষা লাভ করা তার অর্থ বুঝা তার জ্ঞান হাসিল করা তাতে যে আল্লাহ ফাকর্বুল আলমী দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষা তা জানা সেই নলেজ হাসিল করা এটা ফরজ আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগকারী তৃতীয় স্তর হচ্ছে কোরআন পরিত্যাগের কোরআনের উপর আমল না করা কোরআনের উপর আমল করা কোরআনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য এটা হচ্ছে ফরজ আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করল চতুর্থ স্তর হচ্ছে কোরানে কেরিম দিয়ে বিচার ফয়সালা করা বিচার বিভাগে রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সামাজিক বিচারের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে জীবনের সর্বস্তরে কোরআনে কেরিম দিয়ে বিচার করা ফয়সালা নিতে হবে কোথেকে কোরআনে কেরিম থেকে যদি কেউ কোরআনে করিমকে বিচার বিভাগে না রাখে এতগুলি মুসলিম দেশ আর একটি দেশ ছাড়া কোনো দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করে না অচল তাদের কাছে এগুলি থাক শুধু নামাজ রোজা করো বাস নামাজ রোজা করতে বাধা নাই। চোরের হাত কাঠা হত্যার বদলে হত্যা কে আর অন্যান্য যে না ব্যবচারে ইসলামিক শাস্তি দণ্ডবিধান মদের ইসলামী শাস্তি নানান ওগুলো না ওগুলো সারা ওগুলো বর্বরতার যুগের ছিল কুফুরি কথা যারা আল্লাহ পাকের কিতাব দিয়ে বিচার করবে না তারা কোরআন কে পরিত্যাগ করল অথচ বিচার ক্ষমতা তাদের হাতে বিচার বিভাগ তাদের হাতে নেতৃত্ব তাদের হাতে আপনার পরিবারের মালিক সুতরাং পরিবারে আপনাকে কোরআন দিয়ে ফেসলা করতাম ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে একটা ছেলেকে বেশি দিলেন আর একটা ছেলেকে কম মেয়েকে দিলেন না বিদায় করে দিয়েছেন বিয়ে দিয়ে এটা প্রত্যেকটি মুসলিম সমাজে হচ্ছে হাজারে একটি লোক পাওয়া যাবে না যে আল্লাহাক যেভাবে ভাগ করে দিয়েছেন মেয়েকে সেভাবে দিচ্ছে যেই ব্যক্তি কোনো ছেলে মেয়েকে বঞ্চিত করবে মেয়েকে দিল না আরে ছেলেকে দিতে হবে মেয়ে তো অপর ঘরে চলে গেছে আল্লাহাক তার জান্নাতের ভাগকে তার কাছ থেকে ছিনিয়ে নেবেন এইরকম বাবা মা জান্নাত পাবে না যারা করে দুনিয়া থেকে যাচ্ছে নিজের পারিবারিক ক্ষেত্রে আপনি ইসলাম দিয়ে বিচার করেন না আর রাষ্ট্রনীতির কথা চিন্তা করবেন অর্থনীতির কথা চিন্তা করবেন কোরআন পরিত্যাগ করেছে আল্লাহ রসুল বিচার দিবেন এই সব অভিভাবক বাপদের বিরুদ্ধে যারা জুল মত্যাচার করেছে মেয়েদের ওপর কোরআন বিচার দিবে ওই সব লোকদের বিরুদ্ধেই যারা কোরআনেকের মেয়ের দাওয়াত পেশ করেনি নিজে মোল্লাজি টুপি নিয়ে মসজিদে নামাজ পড়েছে আর তার একটি চলে নামাজ পড়ে না সবকে একসাথে খাওয়াই দাওয়াই ভক্তি করে একটি বউ পর্দা করে নামাজ পড়ে না ইসলামিক পরিবেশ নেই সে মরে গেলে একটি লোক তার বাড়িতে নামাজ নেয় অধিকাংশ পরিবারের অবস্থা এরকম ইসলামের দাওয়াত নিজের বাড়িতেই দিল না ইসলাম প্রচার করলো না ইসলামের কথা যারা জানে না তাদের কাছে সুন্দর রূপে তুলে ধরলো না এই দায়িত্ব আল্লাহ এই উম্মতের আলেম সমাজের বিশেষ করে দিয়েছেন আর প্রত্যেক জ্ঞানী মানুষের দায়িত্ব রয়েছে তার আশেপাশেই দিন ইসলামের লিগ করবে দিন ইসলাম পৌঁছাবে কোরআন ভিত্তিক। যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করলো এই পাঁচটি দিক আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন পরিত্যাগ করার আল্লাহ আল্লাহকে রসুল সাল্লাহ দিন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করবেন আল্লাহ তারপরে এরশাদ করেছেন আল্লাহ লিখুল্ল নাবিন আদু আল মুজরিমিন আর এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি অপরাধীদের মধ্যে থেকে যত অপরাধী রসুলের শত্রু নবীর শত্রু শতলোকদের শত্রু ও কফা দিয়া সিরা আর হে নাবি তোমার প্রতিপালক হেদায়াত দেওয়ার জন্য দিক নির্দেশনার জন্য আর সাহায্য করার জন্য যথেষ্ট ওকাল আল্লাহারু আর কাফেরা বলত্লাউলা আল ইহিল কোরআনাত তাদের আর একটি সংশয় ছিল যে আল্লাহ যদি কোরআনে নাজেল করেছে একবারই দিয়ে দিত একবারে কোরআন একটা বইয়ের আকারে নাজিল হয়ে যেত আর আমরা দেখে নিতাম মেনে নিতাম এইভাবে দুটা চারটা আয়াত দুটা চারটা আয়াত মোহাম্মদ বলছে আমার কাছে আজকে আয়াত এসছে আজকে ওয়ে এসছে এইরকম কেন কাজা আলীকে আল্লাহ বলছেন এইভাবেই নাজিল হবে लिनोसा बेता बेहिफुआ हे नबी जाते धीरे धीरे कुरान नाजिल करारमे तुमार हृदय के अभी सुदृढ़ करी मजे मध्य आसमान के गाइड होसमान के वही आसते नबी करीम सल्लामर अंतर के मजबूत कर सान्वना देव अपन ऐले के मे मध्य उपदेश दीता है प्रतिदिन एक उपदेश तेल प्रतिदिन स्मरण करा बचरे एक लम्बा उदेश एक घंटा बसिए दिए दिल और किच नहीं তাহলে সব ভুলে যাবে কি বলেছিলেন আল্লাহফাক বলছেন ওরাত্তাল্লাহ তার তিল আর তাকে ধীরে ধীরে আমি পাঠ করিয়েছি আবৃত্তি করিয়েছি আল্লাহ পাক রবুল আলমী ধীরে ধীরে যখন যেরকমের সমস্যা যখন যে রকমের প্রয়োজন তখন সেই রকমের বিষয়গুলি নাজেল করেছেন যাতে করে উপদেশ আসতে থাকে আর উপদেশ মানুষ গ্রহণ করতে থাকে এক সাথে আসলে থেকেই যে তো কোথায় আছে খুঁজো এর এই সমস্যার সমাধান কোথায় আছে কোন পাতায় আছে খুঁজো দেখা দিয়েছে আর মুসলিম সমাজের সমস্যার সমাধান সমাধান করাও সহজ হয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি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 শনল ফর্মুলা টু এক্সেল দেখুন গাইডেন্স কাল রাত সাড়ে সাতটা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নামেশ TV হ্যাঁ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 ममिन दायित्व देखुदा সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাপাক রব্বুল আলমিন এরশাদ করেছেন সুরায় ফুরকানের আয়াত নম্বর বত্রিশে যে আল্লাহ পাক একবারে করান্নল করেন জন্য জাতি করে সেটা সুদৃঢ় করা সম্ভব হয় নবী করিম সাল্লা অন্তরে এবং নবী সাল্লামকে সান্ত্বনা দেওয়া সম্ভব হয় আল্লাহ পাক আলা মুখস যাতে করে ধীরে ধীরে জনসাধারণকে সাহাবা এখেরামদেরকে তুই পড়িয়ে দিতে পার অল্প অল্প নাজেল হচ্ছে আর তাদের পড়িয়ে দিচ্ছ তারা মুখস্থ করে নিচ্ছে তার অর্থ বুঝে নিচ্ছে একসাথে নাজেল হলে সেটা হয়তো হয়তো না তেইশ বছরে আল্লাহ পাক এ কোরআন একিমের নাজেল করা কমপ্লিট করেছেন ওয়ালাইয়া তু নাকি মাসালিনে না কাবিল হাকিব আহসানা তফসিরা আল্লাপাক আরও বলছেন হে নাবি তোমার কাছে যে কোনো সমস্যা যখন নিয়ে আসে তখন আমি সঠিক সমাধান নিয়ে আসি বা আহসানা তফসিরা এবং উত্তম ব্যাখ্যা বা সুন্দর ব্যাখ্যা আমি পেশ করি যখন যে রকমের সমস্যা তখন সেরকম সমাধান এবং উত্তম ব্যাখ্যা আমি পেশ করি আল্লাহ ইয়ু সারুন আল্লাজুহিম কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদেরকে কেমতের দিনে একত্রিত করা হবে তাদের মুখের ভরে পা দিয়ে হাঁটবে না মুখের ভরে হাঁটবে এলা জাহান্নামা জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে ওলা কা মাকানাম তারা স্থানের দিক থেকে বড় জঘন্য অবস্থায় থাকবে ও আদাল্ সাবিলা আর রাস্তার দিক থেকে বড়ই রাস্তাহারা হারা পথ হারা হবে ওলা কাদাম কিতাব আল্লাহাক নিশ্চয়ই আমি মুসাল ইসলামকে কিতাব তওরাত দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে তার সাহায্যকারী বানিয়েছিলাম ও জির সাহায্যকারী বানিয়েছিলাম ফাঁকুল্লা এবং আমি বলেছিলাম ইজহা ভাই এলাহ কৌমিল্লা কাজ যাবে তোমরা দুইজনে যাও ওই জাতির কাছে যারা আমার আয়াত বিধানকে অস্বীকার করেছে ইফাদম্মানাহমত মীরা কিন্তু তারা যখন মানেনি অর্থাৎ ফেরাউন ফেরাউনের অনসাইরা তাদেরকে আল্লাহ পাক সমলে বিনাশ করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিলেন ওয়া কৌমা নুহিন আর নু আলি ইসলামের জাতির কথা স্মরণ করো লম্বা কাজ যাবুর যখন তারা বহু নবীকে অস্বীকার করেছে নু আলি ইসালামকে অস্বীকার করেছে হতে পার আরও নবী আল্লাহ পাঠিয়েছিলেন আর আর একটা অর্থ হচ্ছে যে এক রাসুলকে অস্বীকার করা তার মানে আল্লাহ পাকের অন্য সমস্ত দুধ সমস্ত রসুলকে অস্বীকার করা আগার এক তখন আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম ওয়া যে আয়া মানব জাতির জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিয়েছিলাম শিক্ষণীয় বিষয় এইরকম তোমরাও করলে তোমাদের দুর্দশা এইরকম হবে ওয়া আতাদান আলী জালেমিন আজাবেন আলীম আর জালেমদের জন্য আমি ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছি ওয়া আদম ওয়া সামুদ আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় ওয়া আসাব রস আর প্রত্যেকটির আমি উপমা পেশ করেছি ওকুল্যান তব্বর না তৎ আর প্রত্যেকটি জাতিকে অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করে দিয়েছি ওয়ালাকাতিয়ত রা সৌ আল্লাহাক বলছেন এই মক্কার মুশরিকদেরকে আরবের কাফেরদেরকে যে এরা তো এমন এলাকা দিয়ে অতিক্রম করে যখন ব্যবসায়ী সফর করে এরা সাম দেশের দিকে তখন এরা মৃত সাগরের পাশ দিয়ে যায় আর মৃত সাগরের এলাকায় লুত আলী সাল্লামের অবাধ্য নোংরা জাতিকে তাদেরকে আমি ধ্বংস করেছি দেখেও শিখে না আল্লাহ বলছেন নিশ্চয় তারা আসে মানে অতিক্রম করে সেই জনপদ হয়ে যার ওপর খারাপ বৃষ্টি বর্ষণ করা হয়েছে ওম তৈরাতারা সৌ খারাপ বৃষ্টি বর্ষণ করা হয়েছে বিশ্বাসী করে না আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াই যারা কাহিয়া নাবি যখন তোমাকে এই কাফেররা দেখে তোমাকে নিয়ে ঠাট তামাশা করে এইরকমই যারা বেদিন আল্লাহ তাদের চরিত্র ভালো মানুষকে দেখলে ঠাট্টা করবে উলঙ্গ হয়ে আছে ঠাট্টা করবেন না কিন্তু এই ঢিলা ঢালা পোশাক যদি ভরে থাকে দাঁড়িয়ে রাখে ঠাট্টা করবে ইসলামিক কথাবার্তা বলে ঠাট্টা করবে এটা হচ্ছে মুনাফেকের চরিত্র আর আল্লা চরিত্র। আল্লাহ আল্লাহাক বলছেন কাফেররা বলছে আহাজ আল্লাহ বা আসাল্লাহ এটা কি সেই লোকটা যা আল্লাহ রসুল করে পাঠিয়েছে হইতেই পারে না এন কাদ আলাই উদুল্লানি কাফেররা বলতো যে মহাম্মদ তো আমাদের দেব থেকে আমাদের উপাস্য থেকে আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিবে যদি আমরা এর উপর অটলতা অবলম্বন না করি আর সেগুলো কার পথ ভ্রষ্ট ছিল কে গুমরাহির পথে ছিল বেশি আর হে নি তুমি কি বলতে পারো ওই লোক সম্পর্কে বা ওই শ্রেণীর মানুষ সম্পর্কে যারা নিজেদের খেয়াল খুশিকে কুপ্রবৃত্তিকে এলাহ মাহবুদ বানিয়ে ফেলে উপাস্য বানিয়ে ফেলেছে মন মিজাজ মোতাবেক চলে শকুর কুকুর খায় ওটাই ভালো লাগে ওকে সেই জন্য করে মদ খায় ভালো লাগে সে জন্য করে নামাজ পড়ে না ভালো লাগে ওইটাই পাপ করে ভালো লাগে সেটাই যে না করতে ভালো লাগে বিবাহ করতে চায় না বিবাহ করে এই দায়িত্ব নিতে চায় না কাধে। এরাও গাইরুল্লাহর পূজারই আল্লাহ বলছেন তারা মনের পূজা করে ইত্তাহাজ এল আফান তা কোনো আলিহ ওকিলা হেনাবি তুমি কি তাদের কর্মবিধায়ক হবে তাদের দায়িত্ব তোমার নেই আমি তাদের হিসাব নেব আমি কি মনে করছো তাদের অধিকাংশ লোক শোনে আর বুঝে না নির্বোধে না শুনতেও চায় না বুঝতেও চায় না এনহম ইল্লা কাল আনাম এই অবাধ্যরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কাল আনাম গবাদি পশুর মতো বালহুম আদাল সাবিলা বরং গবাদি পশুর চাইতে এরা পথহারা অত ভাগা কারণ পশু বুঝে যে কোনটা তার খাদ্য কোনটা খাদ্য না কেমন ভাবে চলতে হবে কেমন ভাবে চলতে হবে অনেকটাই বুঝে অনেক কিছু বুঝে কোথায় ভয় আছে কোথায় গর্ত আছে বুঝে কিন্তু আল্লাপাক মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন তারপরে তার স্বাস্থ্যের ক্ষতি বিড়ি সিগারেট মদ গাঁজা হিরোইন তারপর তাই করে সত্য মিথ্যার যাচাই করার চেষ্টা করে না একজন মানুষ দিনে পাঁচ বার করে পবিত্র অর্জন করে উজু করে সে ভালো নাকি দিনে একবার চোখ মুখটা সে ভালো এটা কি বুঝে একজন রুচিশীল মানুষ তাহলে গরু ছাগলের মতো যারা বুঝলো না তার গরু ছাগল চাইতেও নিকৃষ্ট আল্লাপাক এই অর্থে বলেছেন পাক তারপর এর সাদ করছেন আলম তারা হে নাভি তুমি কি চিন্তা করে দেখো না এলা রব্যেখা তোমার রবকে দেখো যে কাইফা মাদ্দলা কিভাবে ছায়াকে আল্লাহ সম্প্রসারিত করেছেন ছায়া লম্বা হয় ছোট হয় সকালবেলা যখন সূর্য ওঠে লম্বা ছায়া থাকে কোনো গাছপালার বাড়িঘরের ধীরে ধীরে ধীরে ছোট হয়ে যায় দুপুর হয় তখন মাথার সূর্য আবার ধীরে ধীরে লম্বা হইতে লাগে কেমনভাবে আল্লাহ ছায়াকে সম্প্রসারিত করেন ওয়াল্লাউ শাহ আল্লাহ যদি চাইতেন্লা যে আল্লাহ শাহ কেনা তাহলে এই ছায়া থেমেই থেকে যেত অথবা ছায়া হইতো না সূর্য স্থির থেকে যেত সোম্মা জা আল্লাহমস আলীহে দলিলা অতপর আমি এই ছায়ার ওপর সূর্যকে দিক নির্দেশক করেছি ছায়া কমে বাড়ে এই সূর্যের চলার ভিত্তি ভিত্তিতে আল্লাহ ফাকর্বল আলমিন তারপর ইরশাদ করেছেন সোম্মা কাবজ না হই এলেই না কাবজ আইয়াসীরা অতপর আমি ধীরে ধীরে এই ছায়াকে কমিয়ে দিই সংকুচিত করে দি আর সন্ধ্যা আসে রাতের অন্ধকার ছেয়ে যায় ওহী জা আল্লাহ মল্লা বাস আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে করেছেন তোমাদের জন্য আরামদায়ক যেমন শরীরের আবরণ হচ্ছে পোশাক ওই জন্য লিমাস আল্লাহ বলেছেন রাতকে ওয়ান আর ঘুমকে করেছেই তোমাদের জন্য আরামদায়ক বস্তু না ঘুমালে তোমার আরাম পাবে না ও যা নাহারা নুসুর আর দিনকে করেছি তোমাদের জন্য ওঠার সময় দিনে উঠবে কাজকর্ম করবে এই জন্য আল্লাপাক দিন সৃষ্টি করেছেন ওহসাল যিনি বাতাস প্রেরণ করেন এখানে বিক্ষিপ্ত এক একদিকে একত্রিত করে তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয় ও আনসালিনা এবং আকাশ থেকে আমি পবিত্রতা দানকারী পানি নাজেল করেছি সবচেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে আকাশের পানি বৃষ্টির পানি লে নহিয়া বেহি বলদাতাম মেহিতা যাতে করে আমি এই পানি দ্বারা মৃত অনাবাদ ভূমিকে জীবিত করি ও নুস্কি আহ মিমা খালাকনা আন আমি কাছিয়া আর এই পানি আমি পান করাই আমার সৃষ্টি থেকে বহু পশু প্রাণীকে ও আনাশিয়া কাসিরা আর অসংখ্য মানুষকে পাক এই পানি দান করেছেন তার সৃষ্টিকে আর নিশ্চয় আমি এই পানিকে কেউ কেউ বলছেন হু মানে এই পানি যে বৃষ্টির কথা আলোচনা চলছে এই পানিকে আমি ভাগ বন্টন করেছি সবসময় একই জায়গায় বৃষ্টি বর্ষণ করি না কখনো এখানে বৃষ্টি হচ্ছে কখনো আর অন্য জায়গায় হচ্ছে একই শহরের এক কিনারায় আজকে হচ্ছে আর আর এক অন্য সময় হচ্ছে আল্লাহ পাকে এক দেশে কোন সময় বৃষ্টি দিচ্ছেন আর এক দেশে কোনো সময় বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টির ভাগ বন্টনের কথা যাতে করে আল্লাহর জমিন আবাদ হয় আর মানুষের জন্য রিজিক উপজীবিকার ব্যবস্থা হয় কেউ কেউ বলেছেন সর্রাফনা মানে এখানে বর্ণনা করা আর হু মানে কোরআনে করিমের কথা কোরআন ও সরফনা হু বাইন আর নিশ্চয়ই আমি কোরআনে করিমকে সুন্দরভাবে তাদের সামনে বর্ণনা করে দিয়েছি লিহাজদা জাতে করে তার উপদেশ নিতে পারে এই বৃষ্টি থেকে উপদেশ নেওয়া রয়েছে সৃষ্টিগত উপদেশ আর আল্লাহ আল্লাপাকের কোরআন থেকে শরীয়তগত তাতে উপদেশ রয়েছে যা থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে ফাবা আখতার উন্নাস কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করেছে উপদেশ নিতে ইল্লা কফুরা তারা অকৃত গই হয়েছে ওলাউসে না আলা বাসনাফিকুল্লিয়ত নজিরা আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক শহরে আমি একজন করে নবী পাঠিয়ে দিতাম এক এক অঞ্চলের এক এক নবী যেমন আগে আল্লাপাক করেছেন কিন্তু আমি চাইলাম যে শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সারা বিশ্বের মানবতার জন্য পাঠায় একটি উম্মত একটি জাতি করার জন্য মানুষকে আমি একজন রাসুল সমস্ত বিশ্বের জন্য পাঠিয়েছি এটাই হচ্ছে আল্লাহ আল্লাপাকের শেষ সিলেবাস শেষ দিন আল্লাহ আল্লাপাক তারপর এরশাদ করছে ফালাতফেরিন অজাহিদ হোমবেহি জেহাদান কবিরাসুতরা হে নবী কাফেরদের কথা মানিও না কাফেরদের অস্বীকারীদের সব কথাই যদি মানো তাহলে বিভ্রান্ত করে দেবে তাদের সব দাবি দাবা পূরণ করতে পারবে না ওজাহিদ হোমবেহি জিহাদান কাবীরা, বেহি মানে কিনা কোরআনে করিম কোরআনে করিম দিয়ে তুমি বড়ই জেহাদ কর আল্লাহ ফখরবুল আলমী কোরআনে করিম দিয়ে এখানে সংগ্রাম করতে বলেছেন পুরো চালাতে বলেছেন জেহাদের ব্যাপক অর্থ তাহলে কোরআন দিয়ে জিহাদ হয় সেটা হচ্ছে কোরআনে করিমের প্রতি বিশ্বাস কোরআনে করিমের বাস্তবায়ন কোরআনে করিমের শিক্ষার প্রচার প্রসার কোরআনে করিমের দিকে দাওয়াত দেওয়া কোরআনে করিম দিয়ে বিচার করা এ হচ্ছে কোরআনে করিম দিয়ে জেহাদ করা মানুষের কাছে কোরআনে করিমের আদর্শ পৌঁছে দেবেন উত্তম রূপে कौर करीमें कारोकाश अनुबाद पोछबें कारोकाश वक्तव्य पोछाबें जैसे पोचाले मानुष के आल्ला दिन दिखे फिरानो जाए यह हे कुरने करीम दिए जिहदकरा जाके आल्ला जिहदान कविरा बड़ी जिहदे समय शेष हो शे शे शे। আমাদের কথা সমাপ্ত করছি আল্লাহ করেন শিয়নাই তো জি নাই তুই আয়ো ই রে সময় মুদ্রা রফত রে হোল হোল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 क्षी नन लामद के, के हुआ ला हुआ लामे आलेद वाला जन्म दिन कख जन्म नेंकुल्लाहद